রহমান সুরা আল্লাহ সময়ের শপথ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে সে লোকগুলো বাদে যারা আল্লাহতালার উপর ইমান এনেছে নেক কাজ করেছে একে অপরকে নেক কাজের তাগিদ দিয়েছে এবং এরা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে